বিসমিল্লাহ রহমানুর রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি বন্ধুরা আসসালাম আলাইকুম খানজাহান আলী স্মৃতিধন্য বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল সুস্থ সাংস্কৃতিক আন্দোলনের প্রথম শহীদ শেখ বেলাল উদ্দিনের পদচারণায় মুখরিত খুলনার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন টাইফুন শিল্পী গোষ্ঠী টাইফুনের এবারের নিবেদন শিশুশিল্পীদের পরিবেশনায় এগারোতম অডিও অ্যালবাম নয়নাভিরাম যার প্রতিটি গান রচিত হয়েছে ভিন্ন স্বাদের ভিন্ন রসের আমাদের প্রত্যাশা গানগুলি আপনাদের সুপ্ত হৃদয়কে আন্দোলিত করবে পূর্ব দিগন্তে